الحمد لله الحمد لله نحمده و نتعينه و به و عليه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 صلى الله تعالى عليه وعلى أهله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم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 وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يؤيد هذا الدين الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم مذلقاً مختراما আসরা চলে গেছে আল্লাহ আল্লাহবুল আলামিন আমাদের অনেককে তৌসিক দান করেছিলেন এই আসরা উপলক্ষে সঠিক উন্নত পালন করা অভিগত বলেছিলাম সঠিক উন্নত কি की की शयतान कि बाया किएल कहर नकल कहर मध्य लिप्त करके महरूम कर परिकल्पना बढ़ाई शैतान टाने যে সরাসরি নিষেধ করলে ইবাদ বন্ধু কি বলে না কাউকে বলে দরকার নেই বাদ পড়ার দরকার নেই রোজা রাখার দরকার নেই সায়তা এটা জানে যে এই পলিসিতে সে কামিয়াব হবে এই জন্য সে যেহেতু আল্লাহ সাথে তা করে যে আমাকে যেমন তোমার দরবার থেকে বের করে দিবে বের তো সে নিজের দোষী আল্লাহর সামনে অহংকারী আল্লাহর সামনে সে অহংকারী দশ স্বীকার করেন আল্লাহ যখন বলে তুই যেতে পারলে না কেন সে দর্শনে চলে আমি ভালো আদম দেখতে আল্লাহ দর্শন সে এটা বলতে পারত জানলা আপনি ফেরস্তার চিন্তা করতে পারছেন আমি তো ফেরস্তা না এজন্য আমি চিন্তা করি নাকি ভ্রেষ্টাচার কয়েকটাচার দলে যারা আছে সবাই যে উদ্দেশ্য এটা আমি বুঝতে এখন আর বুঝতে পারলাম আমি তাড়াতাড়ি চিন্তা করছি এই করে চিন্তা করে তো মা ভয়া গেছিল তা আমার হয়েছিল উচ্ছে পরের জন্য নাগবে সে আমরা বেশি বুঝবে এই বেশি বোঝাটায় তার আল্লাহ দরবার থেকে বিতারিত হওয়ার কারণ তখন সে বলে আসল চ্যালেঞ্জ করে আসলো তোমার বাচ্চাদেরকে আমার বস্তু করে কিভাবে জাহান নামে নিতে হয় এই ব্যাপারে কোনো প্রশ্নই করবো না আমি কোন ত্রুটি না সেই অটা পূরণ করার জন্য সে নানান ভাবে চেষ্টা করে তারই একটা চেষ্টার অংশ সে মানুষকে ইবাদত করতে নিশ্চিত করে নাভ নেই সে অনুরুপ ইবাদত তৈরি করে যে আল্লাহ দেয়নি স্যাথন দিন দিয়ে ওটাকে ইবাদতের একটা কালার দিয়ে মানুষকে ওর মধ্যে মজবুল করিনি এলেম না থাকা তরুণ মানুষ আর বুঝতেছে আমরা তো আল্লাহর ইবাদতেই আল্লাহ মহা খুশি হয়ে কিন্তু সে বুঝতেছে না যে সে সরকার নির্বাদকটা তার জবাবে আসতেছে না গ্রামে ইবাদত করতেছি এটা আল্লাহ ইবাদত না করতে চাই এবং যাহে যাওয়ার আপনার ক্লিয়ার করতেছে না তো সে ওইগুলো নিয়ে আসে যেমন এই সবে গলাত গেল সবে কদল গেল এখানে আসল সন্দ কি আল্লাহ বলে দিতে সাল্লাহ ওইখান থেকে মারণ করার জন্য সায়তান কতগুলি বাদ একটা আবিষ্কার করবিষ্কার করল হালাত উত্তরের নামাজ জামাত সহকারে বলতর্জি তা নামাজ জামাত সহকারে বড় এই আরো অনেক কিছু আবিষ্কার করছে এগুলো জানতে হলে আপনাকে মকসুদুল মৌমিলিন এই বই করতে হবে এই বইয়ের মধ্যে সরকার যত রকম এ বাধা করতে করছে সব এক করে দেওয়া হবে ঘরে আসে আর বই থাকুক না থাকুক মক্সুদুল সব মুসলমানের ঘরে আসে আর এর মধ্যে যে বাজারটা আছে কোনো ভিত্তি নেই কোন হাদিস নেই লিখতে এইগুলো সাত একবার কাছে পুল আল্লাহ পড়ো এতবার আয়াতুল কুর্সি পড়ো কোনো হাদিতে নেই কোথাও নেই কিচ্ছু নেই আর নামাজ এগুলো আপনার ওইখানে পাবেন এর মধ্যে লাগাই লাগাইছে আসল ভালোভাবে কি ছিল খবরই নেই নকলটা নিয়ে সারা রাত কাটাই রাজি করে সব জায়গায় এই কান্ড ঠিক তাহলে ওরা আশ্বাদও লাগল আশ্বাতে রোজা রাখতে বলা হয় দু রাখলে ভালো একটা তো দশ তারিখ আগে বলা তারপরে ইস্তফা করতে বলা হয় ইমাম তু শাহাদ থেকে শিক্ষা নিতে বলা হয় টুকরা ওনার এই দুর্বারের কি দরকার আসল তো আল্লাহর দরবারে খানদান দিয়ে কোনো লাভ হবে না সুন্দর চেহারা দিয়ে সুন্দর বাড়ি দিয়ে সুন্দর গাড়ি দিয়ে আপনার আমার কোন দাম বাড়বে না আপনি কত লক্ষ টাকার গাড়ি চালান এতে কবরে বের ছাড়া আপনার একটু সম্মান দেখাবে হ্যাঁ এই সম্মান দেখাবো এগুলো আল্লাহ সাথে কোন দাম নেই সেখানে দাম হল কুর্বানি আল্লাহ দিনের জন্য আল্লাহ দিন আপনার আমার মধ্যে আসবে অন্য ভাইয়ের মধ্যে আসবে এর জন্য আপনার আমার কি কুরবানি আছে কি ত্যাগ আছে যান মালের কি ত্যাগ আছে এইটার উপরে আল্লাহ আপনাকে আল্লাহকে মর্যাদা দান করবে যেহেতু ইমাম হুসাইন রাজ্যাল্লাহকে আল্লাহ বিশাল বস্তবায় দিতে চান ওই বস্তবায় পৌঁছানোর জন্য বিশাল কোরবানি দেওয়াই মানে এত কঠিন ভাবে শহীদ ছিল না ওনাকে তখন আলোচনা দরজা দিবেন তো বলতে পারে যদি ছাড়া বলে বিশাল দরজা পাইতো অনেকেই করতে আমাদের বাজার তোমার সমান ছিল আমরা তোমার সমান মর্তবা পাইলাম না বলতে পারি সেই বলা সুযোগ নেই এমন পরিমানে আল্লাহ দিনের সপরিবারে ওনার ঠান্ডা আমরা কেউ তার বেঁধে দিব না মহিলা শিশু মহিলা শিশু ছাড়া সব শেষ এবং সেটা আল্লাহ দিনের এজিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে মানুষকে বাঁচালো তিনি একটা উদ্যোগ নিয়ে যদিও উপবাসীর গাদগার কারণে বিশ্বাসঘাতকতার কারণে কামিয়ে হন কিন্তু সেজন্য আমরা সব কম দিব সব সব আগে আমি বলতেছিলাম যে আল্লাহ দরবারে খান ধানের আল্লাহ হবে হাবিব কত কোরবানি করছে আল্লাহ রসুলকে হেফাজত করার জন্য কি আল্লাহ রসুল নিজে ঘোষণা করছে যে আমার চাচা বদলে চলে গেছে কারণ ওনাকে জাহদামের কিনারে রাখা হয় যেখানে ওনার পায়ের টাখ পর্যন্ত আগুনে মধ্যে আছে মাখিটা আগুনের বাইরে এত বলে বলেছে বলেছে এত ভাবে আল্লাহ হাবিবকে সাহায্য করবে এই ফায়দাচ্ছে দিয়ে গেছে কিন্তু অন্যদের তুলনায় কম শাস্তি হয়েছে যদি গেলা দুজন ইব্রাহিম খলিল্লা আব্বা গেল নু আলার চালাবে ছেলে বিবি চালাবে গেল রাজবের কোন দাম নেই তাতে ফেরাওয়ালের দেওয়া তো নব উদার দোজলে দেওয়া লাগতো সুন্দর সুন্দর বিল্ডিং বানাই এর কোনো দাম নেই তাতে কারো লাভ সুন্দর বিল্ডিং এর উপরে লাভ পাওয়া গেলে তা জমিনে আমার এক অবদান রেখে আছে আমার আগে কেউই অবদান রাখেনি সারা দুনিয়া যাওয়া গেলা কিন্তু কিচ্ছু লাভ হয়নি নেতাগিরি করে লাভ পাওয়া গেলে আবার জানা নেতাগিরি করছি কিন্তু জানান এগুলো তার কোনো ফাইদা হবে না তা হবে আপনার দ্বারা আল্লাহ দিন তো আল্লাহ চমকাবে আল্লাহ কোরআন আদা করতে আমি দিন ইসলাম নাজুল করলাম এটা আমি সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে দিব সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে দিব লিও দেশের রাখু আল্লাহ দিন আল্লাহ দিন মানে সকল সকল ধর্মের উপরে বিজয় করে দিব অলৌকারী হেল কাুন অল মুসিকুন মুসিকদের কাদের চেহারা কালো হয়ে যাবে চমকাইবেন স্ত্রীদের সাই দেবেন এবং এক সময় আসবে যে কোন একটা জায়গা কোন একটা মানুষ বাকি থাকবে না যে মুসলমান না সব মুসলমান কোন গ্রামের ঘর কোন শহরের ঘর কোন ঘর তাকে থাকবে না প্রত্যেকটা ঘরে আল্লাহ ইসলাম পৌঁছে দিবে ইমরাবে ইন্দ অ কোথাও ইজ্জতের সাথে পৌঁছবেন কোথাও অবমাননার সাথে পৌঁছবেন যাদের আমরা সহি বুঝতে চাই সে নিজেই গ্রহণ করবে আর যার সে দেখবেন এখন ইসলাম গ্রহণ না করি তো আমার আন্দাজ শেষ আমিও শেষ সে অন্তত যান দখানোর জন্য হল মুসলমান মুসলমান ধরা অন্য কোন ধর্মের একটা প্রাণেও থাকবে না এই পর্যায়ে এটা বাবা হ্যাঁ কোন দান দক্ষিণা দয়া মায়ার উপরে নির্ভর করে আমরা দয়া করি স্থান তালে হবে আর তার নামে তো দিন মিটেন আমাদের তো আর আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আল্লাহ নিজেই বিজয় করবেন দিন বাকিদের কোরবানি এখানে আল্লাহ গ্রহণ করবেন সে কামিয়াবেন আল্লাহ নিজেই করবেন কিন্তু নিজে করবেন মানে তার নিজে নামবেন না বলি এটা তো আল্লাহর তরিকা না আল্লাহ বামদাদেরকে দিয়েই কর মুসলমানরা না গে আসলে আপনাদেরকে আগে নিয়ে আন একটা খ্রিস্টানের ছেলে সে অসুস্থ হয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে সাইমাস হাসপাতালে এখানে মাথায় বুঝতেন আমার এই ধর্ম ঠিক কিনা পরে বিভিন্ন ধর্ম বিশ্বাস বিভিন্ন ধর্ম পরে বুঝে আসছে ইসলাম একমাত্র সে মদিনাতে আসছে মিশর খেতে যেখান থেকে আলিমুল তাদের রয়েছে ইসলাম শিখছে যে দেশের সে একটা ইসলামী বিদ্যাপীঠ তৈরি হচ্ছে তার একাধ বিদ্যাপীঠ দ্বারা ও একটা প্রতিষ্ঠান দ্বারা হাজার না লাখ লাখ নামটা যুক্ত সে আছে এটাই আলমীর তার হেদায়াতের গ্রেফতারা করতেন আমরা তো দিলের মধ্যে এই খেয়াল পক্ষ থেকে আছি তা আমার এই ঠিক কিনা তার রিসার্চ করা দরকার রিসার্চ করতে রিসার্চ করতে দেখেন ঠিক না এই বাইবেল ইসালের সালামের বাইবেল না সেন্ট পলের বাইবেল ইসালামের প্রায় একশো বছর পরের দুনিয়াতে ইহুদির বাচ্চা সে খ্রিস্টান ধর্ম নষ্ট করার জন্য খ্রিস্টান ধর্মগ্রন্থ লম্বা খ্রিস্টান আমার লেখা বিভিন্ন ধর্মগ্রন্থে হজরত মোহাম্মদ তল্লাম ওই বয়স শুরুতে তার ইহুদির বাচ্চা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে খ্রিস্টান ধর্মকে নষ্ট করার জন্য তো সে কামিয়াব কামিয়াবলে ইংরেজে পলিস উদ্যোগ তো তাই লেখে এর মধ্যে পালাকে পালা তার কথা সে কোথায় গেছে কোথায় দাওয়া দিছে কোথায় আলো দেখছে কি হয়েছে করতে নিজে প্রশ্ন হল যে এই লোকটা যদি ঈসা আলাামের ভাবি হইতো তা আমরা কিছুটা মানতে পারতাম যা ঈসা আলা তো সে আমরা হাদিসগুলো পাইছি সাহাবাহের প্রত্যেকটা হাদিজের শুরুতে একজন তিনি বলেন সাহাবিন না হচ্ছে এই হাদিস আছে তো আল্লাহ রসুল রেখে নাই লিখাটা কিতাব তৈরি দিয়ে দেয় আমি লিখে দিয়ে গেলাম যে হাদিস আমরা পড়তেছি আল্লাহ বসুল নিজে কোন কপি তৈরি করে দিয়ে যান তাহলে পায়ণ করছেন তারা নিজেরা লিখছেন তারা এগুলো তাবিদের উপায়ন করছেন তাবিল তারা তাদের তাবিন তো কেন পায়ন করছেন এইগুলো দেখে পরবর্তীকালে বা বোখারি ওইগুলো এক জায়গায় ইনা মুসলিম রহমান্তরে এক জায়গা করছেন প্রত্যেকের তার অনুযায়ী ওই সাহাবাই কেরাম থেকে যেগুলো পাইছেন সাহাবাই কেরাম থেকে তািন থেকে তাবিন তো বলতেছিলাম যদি সেন্ট পল ইসা আলসালামের সাহাবি হইত তাহলে মানুষ এত ইসা থেকে উনি শুনতেন আর পাইছে আল্লাহ থেকে পাইছে তাহলে আল্লাহকে আল্লাহ বলার একটা রাস্তা হইতো একশো বছর পরে আছে ইহুদি থেকে আর এর সব কাহিনী এর মধ্যে পাড়াকে পাড়া রইল এটা আল্লাহ পর্যাপ্ত আসমানে কে তার কিভাবে হয় একশো বছর পরের ফ্যান বল কি করলো তার কোন শহরে গেল কোথায় গেলো এলেন তো কেন ष्कार एट अल्लाह नाजल करा इजाला से ख्रीटान विश्वास जे विश्वास करते जे को मानुष्ट्री कौन तस्लाम जो আল্লাহ তাহলে এইভাবে করতে থাকবেন এইভাবে করতে থাকবেন এক সময় সারা দুনিয়াতে মুসলমান তারা কেউ থাকবেন কিন্তু প্রশ্ন হল যে আল্লাহ তো তার কাজ আল্লাহর কাজ আল্লাহ করবেন এবং তার বামদাদেরকে দিয়েই করবেন সেই বান্দাদের মধ্যে আপনি আমি শরীর হইতে পারলাম কি আপনার আমার কোনো ভূমিকা আছে কিনা ওইটাকে আল্লাহ দরবারে আপনার আমার মূল্য নির্ধারণ করা আর কোনো কিছু দিয়ে না মন্ত্রী ছিলেন এই ছিলেন সে ছিলেন আপনার নামের উপরে হাজার লোক জিন্দাবাদ দিচ্ছে মুর্দাবাদ দিচ্ছে এই জিন্দাবাদ মুদাবাদ আল্লাহ কাছে কাজ এজন্য প্রত্যেকের জীবন আল্লাহদ্দিনের জন্য লক্ষ্য করতে হবে আমার জীবন আমার গান আমার মাল আমার আওলা আমার ইজ্জত আল্লাহদ্দিনের জন্য এই হল একটা মুসলমানের নেতা মুসলমানের স্বভাব তার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে আজকে আমাদের গান মালের দ্বারা ইসলামের কতটুকু কত রকম পর্যন্ত দেখা গেল এক একটা কোম্পানির পঞ্চাশটা একশোটা গাড়ি হবে আমার একটা উদাহরণ থেকে একশোটা গাড়ি হবে আরো আমার মাধ্যম এক সদস্য এর তদন্ত একশো কমলা একশো কমে গাড়ি সব মিলে এরকম বহু কিছু মান কিন্তু আপনি এটা দেখেন একশো গাড়িটা আল্লাহ তাকে দিলো. কিন্তু একটা গাড়িকে আল্লাহ তিন্নে কাজে রাখছে একটা গাড়ি আল্লাহ তিনের কাছে দেওয়া হয়েছে সব দুনিয়া দমা করা হয়েছে কালনের মেয়াদ জমা নমরুতের মেয়াদ সাবদাদের মেয়াদ জমা করার জন্য একশো গাড়ি ব্যবহার দিচ্ছেন আল্লাহ দিনের জন্য কোন গাড়ি ব্যবহার দিচ্ছে কত কোটি টাকা আল্লাহ দিয়ে দিচ্ছেন দিনের জন্য কয়েক টাকা আসছে আল্লাহ সন্তান দিয়ে রাখছে কয়জন সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতেন যে কোরআন রেখে গ্রোতের জন্য তাকে অক্ষ করে দিতে কোরআ শিখেলাম আল্লাহ দিনের কে বললাম যে আল্লাহ কাফের কে পালে সে আল্লাহ তার দিন হাতেরকে না খেয়ে রাখবে তা হইতে পারে যে আল্লাহ কাফের কে পালতেছে যে আল্লাহ তার অস্বীকারীকে পালতেছে যে আল্লাহ তাকে গালি ডেনে আল্লাহকে লালন পালন করতেছেন তার স্বাস্থ্য ভালো রাখছেন টাকা মুরগি রুইমাস করে দিচ্ছেন এটা হারার টাকা দেওয়া হচ্ছে যা চিতা করে দিলাম খা হার এটা তো পারতেন কিন্তু আল্লাহ করেন নাই তো বা সুযোগ দেন আমি গত ছিলাম আমরা এটা একটা ক্যালকুলেশন করি যে আল্লাহ কিন্তু আল্লাহ চমকাবে কাফার যত আঘাত করবে ইসলাম তত আগে বাড়বে এমন এক জিনিস আঘাত করে সামায় দেওয়া হয় আঘাত করা মানে আল্লাহর সাথে মোকাবেলা করা এটা রক্ষাকারী সংলাপ গুলাল আঘাত করে কেউ সামায় বি এখানে আঘাত করতে আসবে সে টুকরা টুকরা হয়ে গেল থেকে যে মেটাইতে আসবে ইসলাম যে মেটাইতে আসবে মসজিদ মাদ্রাসাতে মিটাইতে আসবে সেই মিটে যাবে ইসলাম মিটবে না রাশিয়া ছিল আফগানিস্তানে ইসলাম মেটেছে রাশিয়া টুকরা টুকরা হয়ে ওখানে আমেরিকা ঢুকছে ইসলাম মিটাইছে আমেরিকা দেউলিয়া হয়ে গেছে হয়ে গেছে এতদিন তো পরের টাকায় পদ্মারি করতে এতদিন তো পড়াই করতে হ্যাঁ মোড়লগিরি করতে তো পরের টাকা এখন সেটাও শেষ হয় একশো করে ব্যাংক সেখানে বেউলিয়া সব খালি ছাটাই করতে হবে ছাটাই করতে হবে সেনাবাহিনী খাওয়াইতে পারে না কি করবে আর অমুকখানে পাঠাও তমুকখানে পাঠাও যা যে ব্যাঘার দেওয়াল খাও বেগার খাটায় কিন্তু এইভাবে জোড়া তালে যে কয়দিন চলে এই জোড়া তালিতে কয়দিন চল তা কেউ টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ কারণ চপ্পল লাগাইছে ইসলামেশ ইসলামের এত তার দেশে উত্থান ওইটা আমেরিকা একটা ইসলামী কান্ট্রি হয়ে যেভাবে আগে বাড়তেছে কালোরা তো ওটাই হুকুম আর যে আঘাত করতেছে ঘুমতেছে মায়ের মোট খায় এরা আবার ঠিক হয়েছে দেখছি যে আল্লাহকে সাথে না উপায় নেই আল্লাহকে সাথে না নেই সে এদের সাথে মোকাবেলা যাবে এরাও বতামল ছেড়ে খেয়ে এরা সুযোগ আমেরিকাও উত্তর হয়ে গেল এরাও ঠিক হয়ে গেল ওই দিনটা কাছে ওই দিনটা কাছে আসতেছে যেদিন আল্লাহ জমিনে কোন কাফে থাকবেন কোন কাফে থাকবেন ওই আয়াত ছোলানা রক্তবায়ন হবে লিও রাহু আলাদি আমাদের দেখতে হবে আমার ভূমিকা কতটুক আমি আল্লাহ দিনের জন্য আমার গান আমার লাল আমার ইজত আমার আহলাদ আমার বিধিবর্তা কতটুকু লাগে এটা আমাদের দেখার বিষয় এই জানুয়ারির শেষে দাওয়ার মুসবলীগের বিশ্ব आज फेब्रुआर शेषे मजलिस दवा तुलने सामने रेखे हमें जबरदस्त कुरबानी पेश करते हैं स्टेमार सामने रेखे कुरबानी पेश करा सहज एस्टेम सामने रेखे अपनी जारे चाहिए আপনি করতে পারবেন এবং কথা বলতে চাইলে সে শুনতে যাবে আল্লাহ এমন প্রভাব মানুষের দিলের মধ্যে সৃষ্টি করে দিচ্ছেন কত ট্রেন যদি হয় তাকেও যদি বলতে চান সেও শুনতে পারবে বলেন কি বক্তৃতা কি করতে হবে আমার কি সহযোগিতা এটা একটা সুযোগ দিনের কাজ করার সুযোগ এসতে বা মানে সুযোগ এসতে বা কেন দেওয়া এটিকে সামনে রেখে মেহনত করার একটা রাতা খুলে দেয় সব থেকে দাওয়াত এখন যারা এই সুযোগে করবে গান মালেপুর বাড়ি পেশ করবে আল্লাহ দরবারে তাদের অনেক পদিশন বলুন এটা এটা জরুরি এটা যারা আখরাতে ইজ্জত নাবি এত কষ্ট কেন বললেন মধ্যে সারা শরীর রক্ত হয়ে গেল জুতা মোবারক পা মুবারকের সাথে আটকে গেছে জুতা গোল হয়ে গেছে সারা আবার এই বালকদেরকে ছোকরাদেরকে পিছিয়ে লাগে তাহলে মনে করে কত না শরীরে একজন সাহেব হাত দিয়ে ফেঁকেছে আর জন সাহেবের শরীর করে য়ে গেছে উনি সহ যায়নি কিন্তু ঘটেন অবস্থা সহি সব তো আল্লাহর আজিবের এই কোরবানের কি জরুর ছিল থেকে প্রিয় কোনো মানুষ নেই আল্লাহর কাছে যার থেকে প্রিয় কোন মানুষ নেই তিনি এই কোরবানি কেন একটাই কারণ आल्ला कुरबान दाम त्यागर दाम त्याग त्यागर होकर धनी हक और गरीब होक कहीं से आल्ला कुरबानी कर अल्लाह दिन के आगे बढ़ान जो कौन लाइने चेस्टा कर सत्कें दाड़ियाल्ला दरबारे तरह मान मर्दा बढ़ाय মাফ করেন এবং তার এই বপত আল্লাহ তার আলাদ কয়েক ঠান্ডা পর্যন্ত চালাইতে থাকেন মৌসাল হাজির আলহাম লম্বা কিস্তা একদিন ওয়াল সোজা করে দিলেন মৌসাল আপত্তি করলেন যে এরা আমাদেরকে মেহমান রাখতে আদি হলো না এই গ্রামবাসী আপনি বিনা পয়সায় অলসা করতে গেলেন কেন কিন্তু পয়সা যদি করতেন তাহলে আমরা ওঠে দিয়ে কিন্তু খানার ব্যবস্থা করতে পারব তো মোসারেছিলাম জাহিনী ছড়িয়েছেন লোক সরিয়েছেন আর হাজির আলছিলাম হাজির অনেকে আবৃত্তন হয়েছে অমুক জায়গায় দরিয়া ছিল দরিয়া নেই কারখানা সবান জায়গা ছিল এতে দরিয়া হয়ে গেছে অমুক দেশ গেছে এই যে পরিবর্তন হয়েছে এইগুলো দেখাশোনার জন্য আল্লাহ যাদেরকে দায়িত্ব দিতেন হ্যাঁ তো তাদেরকে বলেন তাক আলে নবী আলেমা এরা দেখেন তা সি সরিয়েছে সাইড আর হাজির আলো ছিলাম আর ওনার মাথা আছে গর আছে তারা দেখে ওই সাইড কর্মেওয়ালা আল্লাহ কিন্তু তিনি আবার এখানে দায়িত্ব দিতেন এই জন্য এই অল কেন সোজা করা হলো জানি ওই সাইড দেখার দায়িত্ব না আর এক না করে কতল করে দিলেন এটাও খেলাম আপত্তি হল এটা লিস্টা বাচ্চায় কতল করে দিলেন কিন্তু আল্লাহ হুকুম আল্লাহ এই বাচ্চা বড় হলে তার প্রভাবে তার জিন্দার বাপমার দিনদারি নষ্ট হওয়ার ভয় ছিল এই জন্য অল্প সতকালে এর বাচ্চাকে সরে দিল অনেক ক্ষেত্রে ছেলেপেলের মবজিরের কারণে বাপমার দিনদারি নষ্ট হয়ে যায় বাপমার জিন্দারি নষ্ট তো ওই জায়গায় ওয়াল সুজা করলেন পরে ব্যাখ্যা দিলেন যে এদের পিতা দীনদাস তো সে এদের জন্য কিছু ধন দৌলত এই অলের দিকে রেখে গেছে যদি আমি সুজা না করে দেই এই পয়সাগুলো লুটপাট হয়ে যাবে এই এটিএম গুলো মারুম হয়ে যাবে এজন্য জন্য আল্লাহর নির্দেশের ওয়ালটা কি করছি সুজা করে কোরআন শব্দ এই আছে ককান আবু হুমা সালেহান ককান আবু সালেহান এই দুই বাচ্চার বাপ কিন্তু তপসিল খোলেন তপ্তির লিখেছে অষ্টম বাপ অষ্টম বাপ লেকা করি ওতের বাপ যে সরাসরি আমরা যারা বাপ বলি ও বাপ তারা দাদা এটা হলে সেকেন্ড বাপ দাদার বাপ থার্ড বাপ এর করতে করতে কথা সরাসরি বাপ না এক পল্লী মনে হয় বাপ মনে হয় কিন্তু তকসিপ দেখলে দেখা অষ্টন বাপ অষ্টম বাপ ছিল সেই দিনটারের পরপর এই পর্যন্ত করছে যে আল্লাহ অষ্টম বাপের কাছে আল্লাহ আলাদা হয় তো কমপক্ষে তো আট পুরুষ পর্যন্ত ওই আল্লাহ আলাহ বাপের পথ চাই বেশিও নিষেধ আল্লাহ কত আজ বদিন হয় কেউ এটা ছেলে মেলেকে বোধ করতে হবে খুব সম্পদের পাহাড় গড়ে গেল বদিনের সাথে সম্পদের পাহাড় গড়ে গেলেন রিজার্ভ কি হবে রিজার্ভ কি হবে দেখা যাবে আপনার হায়াতেই লড়াই শুরু হয়ে একাই লড়াই শুরু হয়ে গেছে আমি বিঘালে থাকি পাশের জেলার পাশের গেলাম যেখানে গতকাল বুড়িগঙ্গার তৃতীয় সেতু উদ্বোধন করা হবে ওই জেলায় এক বুড়া গলার ভিতরে ভিড় জেলেন কেন এই বুড়া এত সম্পাদ মরে না কেন মরতে এত বিলম্ব করতেছে কেন আসছেন জয় থেকে আর আমি তার জানালা আমি তার জানালা কি ভাই দেখলাম আলোচনা করে মরতে বিলম্ব হচ্ছে জয় তার আল্লাহ যারা জানালা আসিল অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে অসংখ্য একটা ছেলে দেখতে আসে না সবাই মাল চাল হয়ে গেল ভাবতে অসুস্থ একদমও দেখতে কি ফাই দুনিয়াটা তো জানাও হয়নি তো আপনি আমি দিনটা হলে এরপর চলতে থাকবে আর বদ্দিন হলে এর গল্প আমাদের হায়াতেই দূর হয়ে যাবে এই সম্পদ শিখবে না এইভাবে আরাম পথে তারা সম্পদ জমা করতেছে তার হায়াতে নষ্ট হয়ে যাবে বা বেশিতে বেশি তার ছেলেমেয়েরা হায়াতে সব সম্পদ নষ্ট হয়ে যাবে বহু বাহাদুর আজকে তাদের ছেলেবেলে রিক্সা চালে রিক্সা চালে সফল একটু ধরে আসতে পারে জোয়ার যে হারে আসছিল ভাটা ওই হারে লাগে জন্য নিজেকে দিন্দার মারাইতে পারলে আশালাতো আছেই দুনিয়াও শান্তিময় চাই না তার ফ্যামিলি শান্তি পায় তার একার কারণে পুরো মহাল্লা শান্তি পান কারণ তাকে দেখে দেখে তারও আল্লাহ দিনের পথে আগে আসে যে এলোক মার্শাল্লাহ কত শান্তি চায় দেখলে মনটা শান্ত হয়ে যায় আল্লাহর কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় আখরাতে স্মরণ তাজা হয়ে যায় নিজেকে এইভাবে তৈরি করতে আমাদের এইভাবে তৈরি করতে হবে আমরা অন্য দশটা ধর্মের না আমাদের সামনে বিভিন্ন ধর্মের লোকজন আছে ওই সব ধর্মে কোন বিধান নেই কি কতগুলো আসবি কথা ধর্মটা আগে বিকৃত হয়ে গেল এখন যা বাকি আছে এগুলো সব পরিবর্তিত করে আসল কথা বাকি নেই তো এই জন্য যেহেতু তাদের ধর্মে জীবন গড়ার মতো কোন কথা আর ইসলামে প্রত্যেকটা কথাই এরকম যে আমার জীবনকে ওইভাবে করতে পারলে আমিও কামিয়াব আমার পুরো সন্ধান কামিয়াব আমার পাড়া প্রতিবেশী কামিয়াব আমার দেশ কামিয়াব প্রত্যেকটা জিনিস শিকার বলবাদতের কথা বলেন চাই লেনদেনের কথা বলেন চাই পান্দার হকের কথা বলেন তাই আত্মশুদ্ধির কথা বলেন প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য করণীয় বর্জনীয় শিক্ষণীয় শিক্ষণীয় বিষয় রয়ে পুরাটাই এখন যে ভালো আর ভালো আর ভালো হয়তো আলি জেল যুদ্ধের বাজারে কাবারকে ফেলে দিলে এক পর্যায়ে কত করে দিলেন কাবার আমাকে কষ্ট দিয়ে মারতে পারে এই সুযোগ কেন মুখে ছুটু রাগ হয়ে হাস্ট করে বেড়েছিলাম রেজাল্ট কি হল হজরত আলী রাজি আল্লাহুল কাপেরটাকে ছেড়ে দিল ও কতলই করলেন কাফের হতভম্ব হয়ে গেল কি ব্যাপার আমি তো আমাকে তাড়াতাড়ি কতল করার জন্য তোমার মুখে চুদ্ধ ছেড়ে দিলে কেন সেও বুঝতেছে ইসলাম কি জিনিস ভারত আলি মানে আমি যে তোমাকে কতল করতেছিলাম তোমার সাথে আমার ব্যক্তিগত কোন আক্রোশ নেই তুমি ইসলাম মেটাইতে আসছ আল্লাহর দিন মেটাইতে আসছ তুমি আল্লাহর দুশ্মন তাই আমি তোমাকে কতল করতেছিলাম তুমি আল্লাহর দুশ্মন তাই তোমার সাথে আমার দুশ্মনী ব্যক্তিগত দুশ্মনী নেই যখন তুমি আমার মুখে থুতু দিলাম আমার দুজনে রাগ সৃষ্টি হয়ে আমার কিছু ব্যক্তিগত শত্রুতা দুশ্মনী তোমার উপরে চলে আসলো তখন আমি দেখলাম এই মুহূর্তে যে কাপেরটাকে আমি কতল করি এটা আল্লাহর জন্য হবে না আমার নিজের রাগ থামানোর জন্য হবে আল্লাহ আমরা তো আল্লাহ আল্লাহ নেই যে কাছে আল্লাহ সন্তোষ নেই আমার নষ্ট করে দিলাম আমি তোমাকে কত এই কথা শুনে কা তোমার ধর্ম এত সুন্দর তোমার ধর্ম এত সুন্দর আমরা তো জানতাম না আমাদের তো ভুল বোঝা হয়েছে যে তোমাদের ধর্মের সন্ত্রাসী বাজা করে জঙ্গি বাজা করে ঘরে ঘরে হ্যাঁ আমার তো এইগুলো শুনছিলাম কিন্তু তোমার থেকে বুঝলাম তোমার ধর্মের থেকে ভালো ভালো ধর্ম তাহলে না বড় মুসলমান এক একটা কাজ এত সুন্দর সামনে আসলে তারাও হয় তারা সেই কাজটা আমি কেন শুদ্ধ ছিল রাগ্রোলে ছিল উনি আত্মশুদ্ধি করে রাগকে কন্ট্রোলে আসতেন সময় মতো রাগকে কন্ট্রোল করার দরুন উনি দেখছেন যে এখন তো আমার রাগ উঠে গেছে এই অবস্থায় করলে তো আল্লাহর জন্য হবে না যদি না পারত এই আখ লাখ দেখাতে পারতেন না দেখাতে না পারলে হয়তো রাগের মাথায় কতলগুলি দিতে দিলে ওনার কোনো সাব হতো না এই লোকটা দো যোগ ওনারও কোন সহ না আর এই লোকটা করে গেল দো যোগে গেল কাছে শেষ কিন্তু রাতকে কন্ট্রোল করার দরুন উনিও সব পেয়ে গেলেন ওই লোকটাও কি হয়ে গেল জানা হয়ে গেল কারণ হয়ে গেল গোড়া কোথায় গোড়া আছেন গোড়া হল আত্মশুদ্ধি গোড়া কোথায় আত্মশুদ্ধি হাজত আলির জেলানো ওনার হাত চুরি হয়ে গেল গাল তুলে এটা প্রেসিজের পরে কোন আছে না তো ইসলাম ধর্মের নিয়ম আছে প্রত্যেক এলাকায় কাজি থাকি এই বিজি লাগিয়ে তো সে কাজ এগুলো একদম নাহেল জানাব তো মহিলা মানে কাজে মারে তাকে সবচেয়ে তো এগুলো ইংরেজের পরিবার এখানে সবকিছু তৈরি করা হয়েছে সন্ধ্যার উপর এখানে সবকিছু তৈরি করা হয়েছে কিসের ভিত্তিতে সন্দেহ যে এই বিচারও যদি ঘুস খায় বিচার করে তাহলে জনগণ কি করবো এর মাথা আরেকজন বসা এদিকে ঘুষ খায় তাহলে কি করা যাবে পাবে না আরেকজন বসা আগে তো ধরে নেছে যে আমি যারা বসাইতেছি সে ঘুষ পাবে এটা আমি ধরে নেতাম যারা আইন বানাইছে তারা এটা ছিও কয়েকটা স্তর তাতে কোনো একটা স্তর দেয় এই লোকটা যাত্রী পাবে পুরা ছন্দের উপরে তারা বিচার বিমর্শা দেখবে এখানে বিচারক নিয়োগের কোন বিধি নেই যত ল বই দেখবেন বিভিন্ন বিষয়ে আইন ধারা উপধারা উপধারা বলতে বলতে কত উপধারা বয় সব ঠিক আছে কিন্তু বিচারকরা আপনি নিয়োগ করবেন এর ধারা কি তার মধ্যে কি কি দক্ষতা থাকতে হবে হ্যাঁ ইন্দুন বিন্দু এগুলো বিচারক হইতে পারবে হ্যাঁ হিন্দু এগুলো পারবে কোন বিচার ইসলাম ইসলামের তৈরি করালো সেখানে বিচারক নিয়োগের একটা ফর্মুলা এই দশটা গুণ দেখতে এই দশটা গুণ তার মধ্যে পাওয়া গেলে বোহারেশ্বরের জিন্দু স্থান দ্বিতীয় খন্ডের মধ্যে ওই আলোচনাটা বিস্তারক তাকে নিয়োগ করা হবে এই কথা গুণ এই গুণ দেখার পরে তাকে বিস্তারক থেকে বসানো হবে এরপরে সে করবে এরপর আর কোন বিচার নেই আর কোন জজ করতে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট এই করতে করতে কয়েক সান্দান পার করে দেবেন হ্যাঁ তারপরে বিচার পাবেন কিনা ঠিক নেই কয়েক সান্দি একটা কেস চলতেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর এই যে কোনো বিদ্যান বিচার পাইতে সব জমিন বিক্রি করতে হয় একটা জমি পাইতে বাকি জমি সব বিক্রি করতে হবে ব্রিটিশটা কথা বড় আহমদ আদালত তৈরি করে আর সেই বস্তা বসা বিচার দিয়ে চলে সে ইসলাম সুযোগ ইসলামে ওই বস্তাকে দেখে বিচারক নিয়োগ করবে ওইটাই বিচার এর উপরে কোন বিচার নেই কোথাও অভিযোগ করার সুযোগ নেই ওইটাই বিচার ওখানে কোনো সন্দর্ভ লোট ফিক্স করার আগে হন্ড্রেড পার্সেন্ট আল্লাহ বটাই এবার তার আস্থা আস্থা রাখা হয়েছে তো হঠাৎ আলি রেলে তো ঝাল তুলে যাই পাওয়া যায় না পাওয়া যায় না কি পাওয়া সেই এলাকায় যে ছিল উনি ওই কাজের কাছে বিচার দিয়ে সব তার সাথে কাজ দিল বিষয় আমার ঢাল অনুকের ভেতরে পাওয়া সরময়াদিস সাক্ষী দলব করলেন সাক্ষী একটা হল ওনার এক গোলাপ আর একটা হলো ওনার ওরা ওনার ভাল সব ছিল সেটাকে উব সমস্ত আলামত ঢালের মধ্যে কিন্তু কালিস বললেন যে আমার এখানে ছেলে বাপের পক্ষে সাক্ষী দিবে এটা আমার আমাদের যে আপনার ছেলে না বললাম ঠিক কিন্তু আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষী দিতে তার কমপক্ষে দুইজন সাক্ষী না হলে কোন বিচার করা যায় না দুইজন পুরুষ হইতে হবে বা একজন পুরুষ দুইজন মহিলা হইতে হবে ইসলামের বিচার করতে গেলে দুইজন পুরুষ হইতে হবে যারা নাম হবে বদ্রিম এগুলো হবে ওনার ছেলে ছেলে তো আমার পক্ষে সেটা না তখন ওই কাজে যা ওই মামলা খারজ করে দিল যেটা হল না মামলা খারাপ রাষ্ট্রপতি হল বাদি রাষ্ট্রপতির মামলা খারজ হয়ে গেছে কাজী দরবারে উনারটা খারজ হয়ে গেছে ওনার চাকি ডেকে নেই এই দেখে তো এই হুদি হত বঙ্গ রাষ্ট্রপতির কোন দাম পরে এর নিজে স্বীকার করছে ঢাল ওনার বিচার বিচার দরকার নেই আমাকে মুসলমান বানান যে ধর্মে এরকম ধর্ম হয় না কোনো তোয়াক্কা করা হয় না রাষ্ট্রপতের কোনো তোয়াক্কা করা হয় না যে এত বড় পাওয়া যায় এই আমার কোনো ধর্ম ওরা আমি স্বীকার করতেছি দিয়ে আর আমাকে মুসলমান বানান আর আমাদের এখানে মন্ত্রী বোন করে দিল ওইটা বিচার করতে হবে বিচারক বন্ধী খুব ঢাক ভেটাই স্বাধীন হ্যাঁ সুভাগ থাকি আমাদের শিক্ষানীতির মতো ইসলামের কিছু রাখে নেই ফিরিতে রাখতে হবে একটু কোথাও কিছু রাখে এই আরবি দেখা আর পক্ষে আরবি ভয় পানসার ছাত্র কোথাও আমি নেই আরবি নেই আপনি আরবি রাখবেন কে নেবে এটা কে পড়বে কে অর্থ বুঝবে আলিয়া মানুষে কেউ নিচ্ছে না সাবজেক্টটা আপনি স্কুলে রাখলেন আগে কোন নেই মানে পাবলিক দেখাই আমরা সাংঘাতিক ইসলামের পক্ষে আপ করছি দেখেন আরবি আমরা এখানে কিন্তু কার্যত কি হবে কোন একটা ছাত্র ওটা নিবে না নিলে সে একদম ফেলের থেকে কম নম্বর পাবে বস্তি তো ফেল সে হাতে তো ফেলও করতে পারল এইগুলো ঢুকান এর নাম হচ্ছে রাজনীতি দোকান ঢুকানীতির নাম দিতে রাজনীতি আল্লাহ হিফাজত করুন এগুলো কি আমাদের কোনো লাভ নেই আমাদের লাভ হবে আমরা আল্লাহ দিনের জন্য যদি কিছু কুরবানি বেশ করতে পারি হ্যাঁ আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম কিন্তু আমাদের কাজ কি করতে হবে হিসাব মিলাই যে আমার দ্বারা আল্লাহ ইস আল্লাহ সালামের কথা ইসা আলাহ সালামের কথা তো আল্লাহ এমনি নখল করে নেই আমাদেরকে বুঝানোর জন্য তোমরা কে আস আল্লাহদ্দিনের জন্য আমাকে সাহায্য করবে ঈশা আলাহ সালাম বলতেছেন যে জগতের মানুষদেরকে তোমরা আল্লাহ দিনের জন্য আমাকে কে কে সাহায্য করবে সেই কথাটাকে ওনার সাথে খাও আল্লাহ কথাটা ওনার অনতার জন্য নজর করতে কোরআনে কি এই আয়াতটা আমাদের জন্য প্রযোজ্য আল্লাহর জন্য তোমরা কে কে দিনের জন্য কে কে সাহায্য করতে না দিচ্ছি আমার সাথে খাও এইটা তারা করতে পারবে जाल दिए माल दिए क्या दावे एम पी एक्त मंत्री विचारपति जो दाव दुखी मना कर दी जब किए খুব গুরুত্ব হবে উনি ইজ্জতটা কাজে লাগিলেন কিন্তু আমরা কি মনে করি আমি এতগুলো একটা ব্যক্তি আমি যদি আর গাছতে নেমে যাই আমার তো শেষ আরে শেষ না আরো বাড়লো যা আপনার ইজ্জতটা আপনার দিনের জন্য ব্যয় করছেন ইজ্জতটা এই জন্য দেওয়া হবে যাকে যা ইজ্জত দেওয়া আল্লাহ নিয়ে গেছে আপনি ওটা আপনার দিনের জন্য ব্যয় করেন ওইখান থেকে আল্লাহ করেন আপনি ভয় পেতে আমি দিনে সাহায্য করতে গেলে হ্যাঁ যদি আমার আবার চাকরি জায়গা চাকরি বাচ্চাই করেন প্রত্যেকে বুঝতে হবে আল্লাহ যাকে পলিউশন घर दि घर आल्ला दिन लागाम कैबेबा घर दिखे की घर बार अल्लाह दिन लगाना जाए फिक्र करना बुजे जिजा कर लक्ष्य बोला दुनिया जिंदगी कमिया जेंदेगी मजदार जिंदगी आफर जेंदिगी इजरतर जिंदगी আল্লাহ আমাদেরকে তহিজাত করুন দুশ্চমার জন্য আমরা দিতে থাকি এবং কাজ করতে থাকি আসলে আমার আলহামদুলিল্লাহ